কালিম্যানিব না হয় তাহলে কি সে ব্যক্তি জান্ এটার আমরা অনেক আলোচনা করছি যে মৃত্যুর সময় মুখে কালিমা নসিব মানে মৃত্যুর সময় সারা জীবন তাওহিদের সাথে দিনের সাথে শরীয়তের সাথে কোন সম্পর্ক নেই মৃত্যুর সময় জোরে জোরে চিৎকার দিয়ে বলতেছে আমার বাড়ি সবাই শুনল সবাইকে যে ব্যক্তির আখের কালাম হবে লাহ্লা দাখালাল জাননা সে জান্নাত কালাম মানে কি আপনাদেরকে খোঁধবার মধ্যে বলছি আরবি দোকানে কোন জিনিস কিনতে গেলে কালাম আপনি আরবি বুঝতে হলে হাদিস বুঝতে হলে আরবদের বাসা পরিবেশা বুঝতে হবে আখের কালাম মানে আপনি মৃত্যুর আগমুহ পর্যন্ত আগের দিন পর্যন্ত আপনি লাই ই তাও হেদের উপরে ছিলেন সময় আপনি জোরে জোরে চিৎকার দিয়ে সবাইকে শুনেন কি পারেন বিষয় না কি মূল বিষয় অনেক মানুষ দেখা যাবে মারা গেছে কেউ লাই শুনে নাই এরকম ঘটনা উনি হয়তো বেহস অবস্থা আছেন বেহসের মধ্যে উনি মারা গেছেন তো উনি যে লাল পড়ছেন কি দেখবেন যে আমরা বিপদে আপদে পড়লি কোনো কিছুতে পড়লে স্বাভাবিক অবস্থায় বলি কি না। কিন্তু দেখবেন যে হঠাৎ করে আপনি কোন জায়গায় লেগে আপনি পড়ে গেলেন পরে চিৎকার দিয়ে উঠে মারে মা বলে চিৎকার দিয়ে উঠে ইন্নালিল্লা যায় ইন্নালিল্লা বলে মা বলে চিৎকার দেশ স্বাভাবিক বলার কথা ইন এক ধাক্কায় আপনি ইন্নালিল্লা বলে মারে বাবার বলা শুরু করছেন তাহলে মালাকুল মাওতের যে ছাকারা যে ধাক্কাটা আসবে এই ধাক্কাটা তো কঠিন ধাক্কা সেই ধাক্কায় আপনি যদি আগের থেকে এবং সেটা দুনিয়া বাসী শোনা জরুরি বিষয় না মূল কথা হলো আখের কালাম আপনার লাইল আপনি শেষ পর্যন্ত তাওহিদের উপরে আসেন অনেক সাহাবি আব্বাল কালাম ছিল আখের কালামে আগে চিৎকার দিয়ে দিই বলে তাহলে কি সে জাননাতে যাবে যাবে না এখানে মানে মৃত্যুর সময় কালেমা বলতে অর্থাৎ আখের কালাম তাহিদের উপরে থাকে